আয়সা হতে বর্ণিত এক মহিলা আল্লাহ রসুল সাল্লা কস্তুরি লাগানো আল্লাহ রসুল সাল্লা মহিলা বললেন তা দিয়ে পবিত্রতা হাসিল করো মহিলা তৃতীয়বার বললেন কিভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সুবাহ তা দিয়ে তুমি পবিত্রতা হাসিল করো আয়সা রাজাল্লাহ তাল্লাহ বলেন তখন আমি তাকে ট্রেনে আমার নিকট নিয়ে আসলাম এবং বললাম তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেল